আসসালামু আলাইকুম ওরহামলি আবুলজুবিল্লাহিমিন ইসমিল্লাহিউ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ মুহমদিহিম আল কুরআন একই আমতির দৃশ্য এই আলোচনায় আজকের পর্বে আমরা যে সুরাটি নিয়ে কথা বলবো সেই সুরাটির নাম সুরাত কামর কমার এর অর্থ হচ্ছে চাঁদ সুরাতুল কামর এটি একটি মাক্যী সুরা গত আলোচনায় সুরাত কফ সেই পর্বে আমরা বলেছিলাম যে রাসুল্লাহ সাল্লাহাম যখন জুমার দিনে খুদ্ দেওয়ার জন্য দাঁড়াতেন তিনি শুরুতেই সুরাতুল কফ দিল করতেন এবং ঈদের দিনে রসুল্লাহ সাল্লাহ দুইটি সুরাকে একত্রে মিলিয়ে ঈদের সালাতে পড়তেন একটি হচ্ছে সুরাতুল কফ এবং আরেকটি হচ্ছে এই সুরাতুল কমার এই দুটি সুরা ছাড়াও রসুলুল্লাহ সাল্লাহাম তিনি সুরাতুল আলা এবং সুরাতুল গাছিয়া সেই দুইটি সুরাকেও জুমার দিনে কিংবা ঈদের সলাতে তিলাওয়াত করতেন ঈদের সালাতের মতো গুরুত্বপূর্ণ সমাবেশে যেহেতু রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এই সুরাতুল কমার এই সুরাটিকে তিলাওয়াত করতেন কাজে আমরা সহজেই অনুমান করতে পারি অনুমান করতে পারি এই সুরার গুরুত্ব কত বেশি নিত্য স্মরণিকা হিসেবে যে বিষয়গুলো সবসময় আমাদেরকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আখিরাত আখিরাতের কথাগুলো আমাদের সব সময়। স্মরণ করিয়ে দিতে হয় কারণ আখিরাত হচ্ছে গায়েবের বিষয় যে বিষয়গুলোকে আমরা দেখতে পাই না কিন্তু যার বাস্তবতা নিয়ে কোন সন্দেহ নেই সেগুলো অবশ্যই সত্য সুরাতের বিষয় এসেছে এইরকম আয়াত শুরুর দিকে আমরা দেখতে পাই চতুর্থ থেকে অষ্টম আয়াত এবং শেষের দিকের যে আয়াতগুলো সেখানে ৪৫ থেকে ৫৫ নম্বর আয়াত পর্যন্ত আখিরাতের বিষয়গুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে সেখানে আখিরাতের যে কথাগুলো এসেছে সেই বিষয়গুলো বলেছেন এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে তারা কোনো নিদর্শন দেখলেই মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো সেই চিরাচরিত জাদু প্রথম দুইটি আয়াতের প্রেক্ষাপট হচ্ছে মক্কার কুরাইশরা কাফের সর্দাররা তাদের মধ্যে একজন সেই রসুলের কাছে এসে বললো যে তুমি যদি আমাদেরকে কোন বিশেষ নিদর্শন মহিজা বা অলৌকিক কোনো কিছু দেখাতে পারো তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি সত্যিই আল্লাহর রসুল তো কি সেই অলৌকিক বিষয় কি তাদেরকে দেখাতে তারা সন্তুষ্ট হবে তখন তারাই আবদার করে বলল যে এই যে চাঁদ রাতের আকাশের চন্দ্র সেটাকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি একজন রসুল আল্লাহ সুহামতাল্লাহ ইচ্ছায় আল্লাহর নির্দেশ মোতাবেক সেই সময় রাসুল্ল সাল্লাম তার আঙ্গুলি দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন এবং সেই অবস্থায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় রাতের আকাশে সেই দ্বিখণ্ডিত চন্দ্রের এক অংশ পূর্ব আকাশে এবং আরেক অংশ পশ্চিম আকাশে গিয়ে স্থির হয়ে থাকে এর কিছু সময় পর আবার আল্লাহর ইচ্ছায় চন্দ্র আগের মতো পূর্বের অবস্থায় ফেরত যায় এটাই হচ্ছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া বা সাকল কামার সেই মতিজা এই ঘটনাটি বুখারি এবং মুসলিমের বিশুদ্ধ হাদিসে সংরক্ষিত রয়েছে এত বড় একটি নিদর্শন অলৌকিক ঘটনা যে নিদর্শন তারা দেখতে চেয়েছে সেই নিদর্শনকেই আল্লাহ তার রাসুলের মাধ্যমে ঘটিয়ে তাদের সামনে উপস্থাপন করেছেন কিন্তু এর পরেও সেই কাফেররা সেটাকে প্রত্যাখ্যান করল এবং তারা বলতে শুরু করল সিহতাম এটা তো হচ্ছে এক চিরাচরিত জাদু এভাবে এই সুরার অভ্যন্তরে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাই আল্লাহ সুত অতীতের বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত জাতির দৃষ্টান্ত আমাদের সামনে পেশ করেছেন এবং ঘটনাগুলোকে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তাদের সামনেও আল্লাহ তারা মাধ্যমে বিভিন্ন ধরনের সুস্পষ্ট নিদর্শন আয়াত এগুলোকে পেশ করেছিলেন কিন্তু এরপরেও তারা সেগুলোকে প্রত্যাখ্যান করেছে অস্বীকার করেছে এবং পরিণামে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে সুতরাং সেই অবাধ্য জাতিগুলো কাফেররা তারা কখনোই কোনো দৃষ্টান্ত বা নিদর্শন দেখে সেখান থেকে শিক্ষা গ্রহণ করেনি কিংবা সতর্ক হয়নি এটি হচ্ছে এই সুরার মূল বা মূল আলোচ্য বিষয়বস্তু যে কারণে শেষের দিকের একটি আয়তে আল্লাহ তিনি উল্লেখ করেছেন ইন্নাল মুজরি ফি দলা আলি সুইউর নিশ্চয়ই এই অপরাধীরা তারা বিভ্রান্ত এবং তারা বিকারগ্রস্ত এবং তাই যদি না হবে তাহলে কিভাবে এত সুস্পষ্ট নিদর্শনগুলোকে দেখেও তারা সেখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারে এবং শিক্ষা গ্রহণ না করে নিজেদের ধ্বংস টেনে নিয়ে আসতে পারে এই সুরাতে আখিরাতের যে দৃশ্যগুলো এসেছে সেখান থেকে চারটি অংশ আমাদের এই আলোচনায় আমরা দেখার চেষ্টা করব। এই সুরাতে আল্লাহাম তাল্লা তিনি আমাদেরকে জানিয়েছেন যে কেয়ামতের দিন যখন কাফিরদেরকে ওঠানো হবে তখন তারা এমন একটি অবস্থায় উঠবে যে অপমানে হীনতায় লজ্জায় তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে তাদের দৃষ্টি থাকবে অবনত নিচের দিকে এরপর আলাসু মাতালা বলেছেন যে সেই দিন তারা কবর থেকে বের হবে এমন একটি অবস্থায় যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল সমাতুল্য ক্না হুম জার মন এটি হচ্ছে দ্বিতীয় দৃশ্য তৃতীয় দৃশ্য যখন একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবেন সেই অবস্থায় তারা সেই আহ্বানকারীর দিকে ভীত আতঙ্কিত অবস্থায় ছুটে আসতে থাকবে দৌড়িয়ে আসতে থাকবে মহতি এটি হচ্ছে তৃতীয় দৃশ্য যে অবস্থায় কাফেররা বলতে শুরু করবে আসির আজ এই দিন অত্যন্ত কঠিন একদিন এবং শেষের দিকের একটি আয়াত থেকে চতুর্থ দৃশ্য আমরা আলোচনা করবো যেখানে আলসবদাল বলেছেন সেই দিন তাদেরকে উপর করে মুখের উপর ভর দিয়ে টেনে হিচড়ে জাহান্ন দিকে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে কি বলেছেন সেগুলো জেনে নিচ্ছি حكمة بالغة فما تغن النذر فتول عنهم يوم يدعو الداع إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطئين إلى الداعي يقول الكافرون هذا يوم عشر الله سبحانه وتعالى بوله چن وَلَقَدَ جَاءَهُمْ مِنَ الْأَمْبَائِ مَا فِيهِ مُزْدَ جَرْ تا دیر نیکا اوٹ يشه چه شه شنباد گلو شه خبر گلو جات رو يشه شابدان باني شطر کو باني حكمات مبالي گه فما تغنين نزور شخنة چهلو پوری پورنو گین كنتو شه তারা বলছেন ফাতি আপনি তাদেরকে উপেক্ষা করুন ইন নকুর যেদিন একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে সেদিন তারা ছুটে আসতে থাকবে ভীত আতঙ্কিত অবস্থায় সেই আহ্বানকারীর দিকে এবং তারা বলতে থাকবে সেই কাফেররা বলবে হাজনা আসির আজ অত্যন্ত কঠিন এই দিন আল্লাহ বলেছেন সেই নিচের দিকে অপমানে অবনমিত নেত্রে তারা কবর থেকে বের হবে খুশ নিচের দিকে তাকানো এর একটি অর্থ আমরা দেখতে পাই যখন কোন একজন ব্যক্তি অপমান বা লজ্জা অনুভব করে হীনতা যখন তাকে ছেয়ে ফেলে সেইরকম একটি অবস্থায় তার দৃষ্টি থাকে নিচের দিকে মানুষ যখন নিজেকে লুকাতে ব্যর্থ হয় তখন অন্যের উপর থেকে নিজের দৃষ্টিকে উঠিয়ে নেয় অর্থাৎ যদিও বা আমি নিজেকে লুকাতে পারছি না কিন্তু আমার এই যে অপমানিত অবস্থা এই অবস্থা আরেকজন ব্যক্তি দেখছে সেই দৃশ্য দেখাও আমার জন্য কঠিন হয়ে যায় কাজেই নিচের দিকে চেয়ে থেকে নিজেকে লুকাতে না পারলেও অন্য একজন ব্যক্তি আমার এই অপমানিত অবস্থা দেখুক সেটাও আমি দেখতে চাই না সেই কারণে অপমানিত অবস্থায় একজন ব্যক্তি তার দৃষ্টি সময় নিচের দিকে থাকে এরপর অবসু ভালা বলেছেন মিনাল সেই দিন তারা কবর সেই দিন তারা কবর থেকে বের হবে এমন একটি অবস্থায় যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল সমতুল্য পঙ্গপাল এটি এক ধরনের পোকার একটি সমাবেশ বা পাল এই পোকাগুলোর আরেকটি নাম রয়েছে এগুলোকে বলা হয়ে থাকে উর্দুতে বলা হয়ে থাকে টিড্ডি এই পোকা বা পতঙ্গ এগুলো দেখতে অনেকটাই ঘাসফোরিংয়ের মতো কিন্তু এগুলো ভিন্ন প্রজাতির বাইরে থেকে দেখতে মনে হয় যেন অনেকটাই সেই ঘাস ফোরিং মতো এই পোকাগুলো এবং এদেরকে বেশি দেখতে পাওয়া যায় মরুভূমি অঞ্চলে এবং এরা ডিম দেয় মাটির নিচে বালুর নিচে যেখানে কিছুটা ভেজা বা সেত সেতে থাকে সেখানে তারা ডিম দেয় এবং একবারে একটি নারী পোকা প্রায় একশটির মতো ডিম দিতে পারে এবং এক বা দুই সপ্তাহের ব্যবধানে তারা আবারও ডিম দেওয়ার মতো উপযুক্ত হয় এমনিতে পৃথকভাবে এই পোকাগুলো তেমন একটা ক্ষতিকর নয় কিন্তু যদি এরা একত্রিত হয় বা বড় একটি পাল গঠন করে তখন এরা ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে পারে ইতিহাসের বিভিন্ন ঘটনায় বঙ্গোপালের আক্রমণের কারণে ফসলি জমি ফল ফসলাদি ক্ষেত খামার ইত্যাদি ধ্বংস হয়ে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছে এমন বহু ঘটনা আমরা দেখতে পাই এমনকি এই কোরআনেই আল্লা সুমতলা সেই ঘটনাকে উল্লেখ করেছেন যে ফেরাউনের লোকেদের উপর যে নয়টি বিশেষ শাস্তি বিশেষ আজাব আল্লা সুমতাল প্রেরণ করেছিলেন তার মধ্যে একটি ছিল এই পঙ্গপালের শাস্তি পঙ্গপালের আক্রমণের কারণে তাদের ফসলি জমি ক্ষেত খামার খাদ্যশস্য সবকিছু চূড়ান্ত ভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এবং যেই দিক দিয়ে এই পঙ্গপাল বয়ে যায় সেটা দূর থেকে দেখলে মনে হয় যেন আকাশে একটি কালো মেঘ এসে সবকিছুকে ছেয়ে ফেলেছে এরা সংখ্যায় এত বিশাল থাকে এবং এত ঘন থাকে বাস্তবে এদেরকে দেখতে একটা মেঘের মতো মনে হয় এরা যখন একত্রিত হয়ে পাল গঠন করে তখন এদের সংখ্যা অনেক বেশি থাকে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে এরা ছড়িয়ে থাকে এখানে যে বিষয়টি কবর থেকে মানুষ সেই দিন উঠবে পঙ্গপাল সমতুল্য বিক্ষিপ্ত পঙ্গপাল সমতুল্য অবস্থায় এর মাধ্যমে একটি ইঙ্গিত হচ্ছে এটা সেই মানুষেরা হবে সংখ্যায় অগণিত অসংখ্য প্রচুর মানুষ সে আলিমুল্লাহ ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রথম মানব থেকে সেই শেষ মানুষের মৃত্যু এবং কবর থেকে তাদের উত্থান কাজে আমরা অনুমান করতে পারি যে মানুষদের সংখ্যা কত বেশি হতে পারে বর্তমান পৃথিবীতেই প্রায় সাতশো বা সাড়ে সাতশো কোটি থেকে শেষ পর্যন্ত কত কোটি কোটি মানুষ সেই কবর থেকে উঠে আসবে বাস্তবেই সেই দিন মানুষ হবে পঙ্গপাল সমতুল্য ঘাসপরিং মতো সেই পোকাগুলো তারা যখন পঙ্গপাল গঠন করে তখন তাদের বিস্তার কখনো কখনো এক বর্গ কিলোমিটার থেকে কয়েকশো वर्ग कलोमीटर पर्त विस्ती एक एक समावेश चल्लिस मिलियन आशी मिलियन पर्त पतंगे जार अर्थ हम प्राय चारोटिंग आठ कोटी, कोटी पर्त पोका शुद्म एक बर्ग कलोमीटर एलिकार मध्य थे पंगपाल बताशे गति के कजे लागिए बतास भेसे बेड़ाते डिमथल सृष्टि एक समय पाखा थके এরপর জীবনচক্রে একটি পর্যায়ে তাদের পাখা গায় এবং সেই অবস্থায় তারা বাতাসে ভেসে মাইলের পর মাইল পথ দিতে পারে এবং যখন কোন একটি অঞ্চলে পঙ্গপালের আক্রমণ ঘটে তখন একসাথে দূর থেকে দেখলে তাদেরকে কালো মেঘের মতো মনে হয় আকাশ ঢেকে যায় এবং বহু দূর থেকেও এদের চলার শব্দ সেটা শুনতে পাওয়া যায় এই পঙ্গপালের পোকাগুলো তারা ডিম প্রদান করে মাটির নিচে এবং সেই ডিমগুলো থেকে পোকাগুলো বের হওয়ার জন্য বৃষ্টি বেশ সহায়ক একটি বিষয় এদিক থেকেও লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে পঙ্গপালের এই পোকাগুলো তারা ডিম দিচ্ছে মাটির নিচে এবং সেখান থেকে ফুটে মাটি থেকেই তারা আবার বের হয়ে আসছে মানুষের যে পুনরুত্থান সেটাও হবে অনেকটা একই ধরনের কোনো মানুষকে কবর দেওয়া হোক কিংবা নাই দেওয়া হোক শেষ পর্যন্ত এই মানুষ মাটির বিভিন্ন উপাদানের সঙ্গেই মিশে যায় এই মাটি সমস্ত মৃত মানুষদেরকে ধারণ করে আছে এবং যখন কিয়ামত হবে যখন পুনরুত্থান হবে এবং সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেই অবস্থায় মানুষ এই মাটি থেকেই আবার বুখারিতে এই প্রসঙ্গে একটি হাদিস আমরা করতে পারি রাসুদুল্লাহ সাল্লাম তিনি বলছেন যে প্রথম এবং দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার মধ্যে ব্যবধান হবে চল্লিশ আবুহরাই রাজি তিনি এই হাদিসটি বর্ণনা করছিলেন তখন জনৈক ব্যক্তি আবু হরাই রাখিয়ে জিজ্ঞাসা করলেন যে চল্লিশ এর মাধ্যমে রাসুল্লাহ সাল্লাম কি বুঝিয়েছেন চল্লিশ দিন নাকি চল্লিশ মাস নাকি চল্লিশ বছর আবু ঘুরাইরা রাজি আল্লাহ তহ তিনি এই বিষয়টি নিশ্চিত করে বলতে পারলেন না যখন তাকে জিজ্ঞাসা করা হল চল্লিশ দিন তিনি অস্বীকার করলেন চল্লিশ মাস তিনি অস্বীকার করলেন চল্লিশ বছর তিনি অস্বীকার করলেন তিনি এতটুকু বললেন যারা সুল্লাহ সালাইসাল্লাম বলেছেন প্রথম এবং দ্বিতীয় সিংহাই ফুদকারের মধ্যে ব্যবধান হবে চল্লিশ এরপর আবু খুরাইরা রাজিউল্লা তাল্লা আনু তিনি বলছেন এরপর আল্লাহ আকাশ থেকে আসমান থেকে পানি বর্ষণ করবেন बिस्टिबर्षण करबले मृतरा जीवित हो उठबे जे भाव बिस्टिर पानी उद्भिदर उत्पन्न मटी और मेरुदंड शेष हार से छड़ा मानुष्य समस्त अंग प्रत्यंग पचे गले शेष, शेष हो जाए अवशिष्ट मेरुदंड हारेखानतर दिन पुनर मानुष के सृष्टि मानुषर जो शारा मेरुदंड एके सर्वशेष जे हार टुकड़ो সেটি অক্ষত অবস্থায় মাটিতে থেকে যায় এবং সেখান থেকেই আল্লাহ সুহামতাল্লাহ কিয়ামতের দিন বৃষ্টি বর্ষণ করবেন এবং সেই বৃষ্টির পর প্রত্যেক মানুষ কবর থেকে উঠে আসবে এবং উঠে আসার পর সেই দৃশ্য হবে বিক্ষিপ্ত পঙ্গপাল সমতুল্য ভীত আতঙ্কিত অবস্থায় লোকেরা দৌড়াতে থাকবে এবং এটা হচ্ছে এই সুরাতে উল্লেখিত তৃতীয় দৃশ্য আল্লাহ সুমতালা বলেছেন মুহতি ইলাদি তারা সেই আহ্বানকারীর দিকে থাকবে এই দিন অত্যন্ত কঠিন একদিন এভাবে এই সুরা শুরুর দিকে কেয়ামতের এই দৃশ্যগুলো বর্ণনা করার পর আল্লাহ অতীতের সেই ধ্বংসপ্রাপ্ত জাতিদের অবাধ্যতা এবং একের পর এক আল্লাহর আয়াত এবং নিদর্শনকে তারা কিভাবে প্রত্যাখ্যান করেছে সেই ঘটনাগুলো বর্ণনা করেছেন এবং এই সুরাতে আমরা দেখতে পাই কিছু কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো কত কঠিন ছিল আমার সেই শাস্তি এবং সতর্কবাণী আল্লাহ আজাবের মাধ্যমে অতীতের অবাধ্য জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন হয়েছে এক মারাত্মক শব্দের মাধ্যমে লুতালামের জাতি তাদেরকে আগুনের বৃষ্টি পাথরের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হয়েছে জমিনকে উল্টিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে ফেরাউনের যে ধ্বংস সেটা আমরা জানি তাদেরকে পানিতে ডুবিয়ে অ্যালসোভা তারা নিশ্চিহ্ন করেছেন এত ঘটনা ইতিহাসে সংরক্ষিত রয়েছে কিন্তু এর পরেও কাফেররা পূর্বের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না কিংবা যদি তাদের সামনে কোন অলৌকিক ঘটনা দৃষ্টান্ত পেশ করেন সেগুলো থেকেও তারা শিক্ষা গ্রহণ করতে চায় না অথচ এর আগে তারা রাসুলদের কাছে এসে আবদার করে যে আমাদেরকে অলৌকিক কিছু দেখালে আমরা সেখান থেকে বুঝে নেব যে আপনি একজন সত্য রাসুল সত্য নবী এবং আপনাকে আমরা অনুসরণ করবো কিন্তু যখন সেই নিদর্শন চলে আসে সেই অবস্থায় আবারও তারা অবাধ্যতা এবং অস্বীকৃতির উপরেই অটল থেকে যায় যে কারণে এই সুরা শুরুতে আমরা দেখতে পাই আল্লাহর যখনই তারা কোনো নিদর্শন দেখে আয়াত চিহ্ন দেখে তখন তারা মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো হচ্ছে সেই চিরাচরিত জাদু কাজেই তাদেরকে ধ্বংসের কথা উল্লেখ করে আল্লাহ সুমতাল বারবার প্রশ্ন করছেন বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন ফাঁকাই কত কঠিন ছিল আমার শাস্তি এবং সতর্ক বাণী এবং তিনি বলেছেন এই কোরআনকে আমি যদি না হয় সতর্কবাণী গ্রহণ না করে তাহলে অবশ্যই তাদের জন্য এই কথাটি প্রযোজ্য যেটা আলসু মাহতালা বলেছেন তিনি বলেছেন ইন্নাল মুজরি মি দলিউর নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত এবং কারগ্রস্ত তিনি আরো বলেছেন তাদের কাছে এসেছিল সেই খবর সংবাদ যাতে রয়েছে সাবধান বাণী হেকমাতি গাত তাতে ছিল পরিপূর্ণ জ্ঞান কিন্তু সেই সতর্ক বাণী তাদের কোন উপকারেই আসেনি যখন একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে এবং সেই সময় কাফেররা বলতে থাকবে হাজ আসির আজ অত্যন্ত কঠিন এই দিন এবারে আমরা চলে যাচ্ছি এই সুরাতে বর্ণিত চতুর্থ দৃশ্য যেখানে আল্লাহ সুবাহ বলেছেন কিয়ামতির দিন কা সেই দিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে জাহান নামের দিকে এবং বলা হবে জাহান নামের যন্ত্রণার স্বাদ গ্রহণ করো আমরা দেখতে পাই আলো তিনি সৃষ্টি করেছেন সুন্দরতম আকৃতি দিয়ে আলোসুহাম তাল্লা সুরাতিনে তিনি নিজেই বলেছেন চেহারা সেই মুখের উপরে কাফেরদেরকে উপুর করে টেনে হিচড়ে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে এর মাধ্যমে তাদের সেই অপমান লজ্জা এবং অসহায়ত্বের একটি চিত্র আমাদের সামনে স্পষ্টভাবে ফুটে উঠে মানুষের চেহারা মানুষের সম্মান এবং মাহাত্মের নিদর্শন এবং চেহারা এটা শরীরের অন্যান্য অঙ্গের তুলনায় অধিক সংবেদনশীল মানুষের চেহারার সঙ্গে চোখ নাক কান দাঁত কিংবা গলার বিভিন্ন অংশ সেগুলো রগ, শিরা অপশিরা ইত্যাদি সংযুক্ত মস্তিষ্কের বিভিন্ন অংশ সম্পৃক্ত এবং চেহারায় বা মুখমণ্ডলে মস্তিষ্কের নিকটবর্তী হওয়ার কারণে সেখানে রক্তের সঞ্চালন দেহের অন্যান্য অংশের তুলনায় বেশি এবং দ্রুত কাজে আমরা দেখতে পাই যখন কোনো একজন ব্যক্তি রেগে যায় সামান্য রাগের কারণেই তার চেহারা রং, দ্রুত লাল বর্ণ হয়ে যায় কারণ সেখানে রক্ত চলে আসে মানুষের মুখমন্ডল বা চেহারা সেখানে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে সমস্ত মুখমন্ডল বা চেহারাতেই সেই সমস্যার ছাপ ফুটে ওঠে যদি দাঁতে ব্যথা হয় তাহলে চোখ কান মাথা সেখানেও সেই ব্যথাগুলো ছড়িয়ে যায় এবং সেই ব্যথা সহ্য করা মানুষের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায় মানুষ যত দ্রুত সম্ভব সেখান থেকে নিজেকে রক্ষা করতে যায় এত সংবেদনশীল সেই অংশ সেখানে যখন তাদেরকে উপর করে হেচড়ে নিয়ে যাওয়া হবে সেই অবস্থায় তাদের ব্যথা যন্ত্রণা সেটা কত বেশি হবে আমরা সহজেই অনুমান করতে পারি আমরা যখন দেখি যে কোনো একজন ব্যক্তিকে মারধর করা হচ্ছে সেই অবস্থায় সাধারণভাবে অবচেতন মানুষ তার হাত দিয়ে তার মুখমন্ডলকে তার চেহারাকে এবং মাথাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু জাহান নামের সে অবস্থায় যখন তাদেরকে সেকল দিয়ে লোহার বেড়ি দিয়ে তাদের গলায় হাতে এবং পায়ে বেঁধে রাখা হবে এবং সেই অবস্থায় উপর করে টেনে হিচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন কিভাবে তারা নিজেদেরকে আত্মরক্ষা করবে জাহান নামের ফেরেস্তা যখন তাদের মুখমণ্ডলকে আগুন দিয়ে ঢলসে দিবেন সেই অবস্থায় কিভাবে তারা নিজেদেরকে রক্ষা করবে মুখমন্ডলে এই শাস্তি সেই আজাব সম্পর্কে আল্লাহ বিভিন্ন আয়াত অন্যান্য করেছেন সেই আয়াতগুলোকেও আমরা উল্লেখ করতে পারি যেমন সুরাতুল আম্বিয়া সেখানে আল্লাহ সুবাহ বলেছেন সেই দিন কাফেররা তাদের চেহারাকে আগুন থেকে রক্ষা করতে পারবে না বলছেন হাই আফসোস যদি সেই কাফিররা সেই সময়ের কথা জানতো যখন তাদের সম্মুখ দিক থেকে তাদের মুখমন্ডল কিংবা তাদের পেছনের দিক থেকে আগুনকে তারা প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে কোনো ধরনের সাহায্য করা হবে না সুরাতুল আহজাব সেখানে বলা বলেছেন। ওলা সুমদা বলেছেনু হু হুম ফিন্নার্ল্লাবুজু হু হুম যদি আমরা আল্লাহকে মানতাম এবং তার রাসুলকে মানতাম সুর ইব্রাহিম সেখানে ওল্লা সাহতাল বলেছেন যে সেই দিন তুমি অপরাধীদেরকে দেখবে শেকলে বাধা অবস্থায় শৃঙ্খল বাধা অবস্থায় অতরিম তাদের চেহারা আচ্ছন্ন হয়ে যাবে জাহান্নামের আগুনে সুরা জুমারে আল্লাহাম তালা বলেছেন যে ব্যক্তি কিয়ামতির দিন নিজের মুখমণ্ডল দ্বারা সেই কঠিন শাস্তিকে ঠেকানোর চেষ্টা করবে সেই ব্যক্তি কি তার মতো যে নিরাপদ সেই ব্যক্তির অবস্থা কি তার সমতুল্য হতে পারে যে ব্যক্তি সেই দিন নিরাপদে থাকবে সেই সেইদিন বলা হবে তোমরা যা উপার্জন করেছ আজ তার শাস্তি গ্রহণ করোলা কিয়ামতের সেই কঠিন শাস্তি থেকে আমাদের চেহারাকে রক্ষা করুন শেষের দিকের আয়াতগুলোতে আমরা দেখতে পাই সুরাতুল কামারে আল্লাহ সুবাহ আখিরাতের আরো কিছু বিষয়কে উল্লেখ করেছেন সেই আয়াতগুলোর দিকে আমরা যাচ্ছি سَُ الزَمُورجَمّ وَيوَلونَ الدُّبُرّ بلَِ السَّعَةُ مَا وَعدُوب وَسَّاعةُ أَدَ غَ وَأَمَرَ إِ لِمُجرمَِ فِي ضلال রসুল্লা কাফেরদের অবাধ্যতা এবং সেই বিষয়গুলো শীঘ্রই পরাজিত হবে এবং তারা পলায়ন করবে পৃষ্ঠ প্রদর্শন করবে এই আয়াতের মাধ্যমে আল্লাহ বদরের যুদ্ধে মুসলিমদের বিজয়ের সুসংবাদ প্রদান করেছেন ভবিষ্যৎবাণী করেছেন এরপর আল্লাহ বলছেন শুধু এই পরাজয়ী নয় জন্য রয়েছে আরো বেশি সেই কেয়ামত কেয়ামত তাদের অধিকতর এবং কেয়ামত হচ্ছে খুবই কঠিন এবং অত্যন্ত তিক্তা আধহা ওয়া আমার এরপর আল্লাহ বলছেন ইন্নাল মুজরি মি না আলী সৈর নিশ্চয়ই এই অপরাধীরা বিভ্রান্ত এবং বিকারগ্রস্ত الله سبحانه وتعالى عروه قلتشن يوم يسوحابون في النار على وجوههم زوقو مسا سكر جيدين تادر کے مخير اوپر بھار دي اوپور کري اولتا کري تینه حتش نیا جاو حبه جهاننا مير ديكي اوان شيدين تادر کے بالا حبه زوقو مسا سكر جهاننا مير جانتونا الشاد قرحان کرو إِنَّا كُلَّ شَيْءٍ خَلَقْنَاهُ بِقَدَرْ আরো বর্ণনা করে আলোলা বলছেন কাদর নিশ্চয়ই আমি প্রত্যেকটি বিষয়কে সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে ওয়াহিদাতুন ইন কাল বসর এবং আমার আদেশ সংঘটিত হয় একটি কথার মাধ্যমে চোখের পলকে কালাম হিম আমি ধ্বংস করেছি তোমাদের মতো পূর্বের দলগুলো কেউ এবং সেখান থেকে উপদেশ গ্রহণ করবে এমন কেউ আছে কি তাদের সমস্ত কার্যকলাপ সংরক্ষিত রয়েছে আমল নামাতে সংরক্ষিত রয়েছে ক্ষুদ্র কিংবা বড় সমস্ত কিছুই সমস্ত কিছুই রয়েছে লিপিবদ্ধ এরপর আল্লাহ সেই দিন মোত্তাকি ব্যক্তিদের নিরাপদ অবস্থা সেটাকেও বর্ণনা করে মোমিনদের অন্তরে আসা এবং স্বস্তি জাগিয়েছেন আল্লাহ বলেছেন থাকবে। এমন বাগানে যেখানে নাহর বা ঝর্ণা বয়ে চলে নদী বয়ে চলে এবং তারা থাকবে যোগ্য আসনে সেখানে তারা থাকবে যথাযোগ্য আসনে সর্বময় কর্তৃত্বের অধিকারী সেই সুমহান আল্লাহর সান্নিধ্যে সব শেষে আবার আল্লাহ দোয়া করি আল্লাহ সুহাম যেন সেই কিয়ামতের দিনে আমাদেরকে সমস্ত ভয়ভীতি থেকে নিরাপদে রাখেন আল্লাহুমিনা মোহাম্মদ ও আহি ও সাহেব আলহামদুলিল্লাহ রবিলমিন